পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে বা আজকের পর্ব বনু হাশিমের বয়কট নিয়ে অনেক ওলামাগন এক এক সাথেও তুলনা করে থাকেন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 কুরাইশরা ভাবল রসুল্লা সাল্লু আলহ্লামকে ক্ষমতার প্রলোভন দেখালে হয়তো তিনি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেবেন এবং মুশ্রিকদের ধর্মের বিরোধিতা বন্ধ করবেন এজন্য তারা উত্ন রাকে রসুল সাল্লু আলাইস্লামের কাছে পাঠায় উৎবা এবং রসুল্লাহ সাল্লু আলাইস্লামের ঘটনাটি আমরা আগে উল্লেখ করেছি উত্বা প্রথমেই বিশাল একটা বক্তব্য দেয় রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম তার সব কথা শোনার পর কোরআন তিলাওয়াত শুরু করেন এবং এক পর্যায়ে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে বলেন থামো থাম কারণ সেই আয়াতে আদ এবং সামুজাতির শাস্তির কথা উল্লেখ করেন আর ওত্বা ভালো করে জানত রসুল্লা সাল্লু আলাই যা বলছেন সত্যি বলছেন এদিকে আবুতালি বেশ সংকিত হয়ে ওঠেন তিনি বুঝতে পারছিলেন ক্রাইশরা রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামকে হত্যা করতে পারলে সে সুযোগ হাতছাড়া করবে না ইতিমধ্যেই বেশ কিছু বিচ্ছিন্ন হামলা ঘটনা ঘটেও গেছে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 মুশ্রিকরা ইতিপূর্বে দাবি করেছিল যেন রসুল্লাহ সাল্লাই সালামকে তাদের হাতে তুলে দেয়া হয় আবু তালিব তাতে রাজি হননি বনহাসিম গোত্র ইসলাম গ্রহণ করেছিল বলে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে নিরাপত্তা দিয়ে এমনটা নয় বরং তারা রসুল্লাহ সাল্লাইসাল্লামের পক্ষে অবস্থান নিয়েছিল সেফ এই কারণে যে তিনি তাদের গোত্রেরই একজন মক্কায় তখন কোন গোত্রই পুরোপুরি মুসলিম হয়নি কিন্তু প্রত্যেক গোত্র আর পরিবার থেকে কেউ না কেউ মুসলিম হয়েছিল এটা একটা অভূতপূর্ব অবস্থা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 উই পোকার দলিল খেয়ে ফেলা একটি বিষয় ইঙ্গিত করে তা হল আল্লাহর সৈনিকেরা সব ছড়িয়ে আছে। এমন কি উইপোকাও আল্লাহ সৈনিক হতে পারে পবিত্র কোরআনে সুরা মুদাসির একত্রিশ নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন ওয়ামাইয়া ইল্লা ইল্লাহুয়া অর্থাৎ কেউ জানে না আল্লাহর সৈনিকের ব্যাপারে কিন্তু একমাত্র তিনিই জানেন তৃতীয়ত কোনো জালিম সমাজের অথবা দেশের সবাই সরকার আনুগত্য করছে এমনটা মনে হতে পারে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 বলা যেতে পারে এই গৃহযুদ্ধের সূচনা হয়েছিল একটি মিলিটারি কুয়ের মাধ্যমে আবিসিনিয়ায় এক লোক নাচচাসীর বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ঘটনাটি বর্ণনা করেছেন উম্মালামা রাদেল আনহা তিনি বলেন আমরা যখন এরূপ নিরাপদ পরিবেশে অবস্থান করছিলাম তখন হঠাৎ আবিসিনিয়ায় এক উচ্ছাভিলাষী ব্যক্তির আবির্ভাব ঘটে যে ওই দেশের রাজত্ব নিয়ে নাচাসীর সাথে বিবাদে লিপ্ত হয় আল্লাহর কসম আমরা ওই সময় যে দুশ্চিন্তাগ্রস্ত ও উদ্বিগ্ন হয়েছিলাম ইতো পূর্বে আর কখনও সেরূপ হয়নি, আমাদের ভয় ছিল ওই লোকটি নাচাসীর উপর বিজয় হলে সে নাচাসির মতো আমাদের অধিকার শিকার নাও করতে পারে উম সাল্লামা বলেন নাচাসী সসৈন্যে তার মোকাবেলা করার জন্য রওনা হলেন উভয়পক্ষের মাঝখানে ছিল নদ। তিনি বলেন এ সময় রসুল্লাহ সাল্লাইসাল্লামে সাহাবিগণ পরস্পর বলাবলি করলেন আমাদের মধ্যে এমন কে আছে যে বের হয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ফিরে এসে আমাদের খবর দিতে পারবে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 এবং তার দেশের উপর তার সার্বিক কর্তৃত্ব বহাল থাকে উমে সালাম্মা বলেন আল্লাহর কসম আমরা যে খবরের জন্য অধীরভাবে অপেক্ষা করছিলাম তা একটু পরেই পাওয়া গেল হঠাৎ জুবাইরকে ছুটে আসতে দেখা গেল তিনি কাপড় উড়িয়ে বলছিলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো নাচাসী বিজয়ী হয়েছেন এবং আল্লাহ তার শত্রুকে ধ্বংস করেছেন এবং তার কর্তৃত্ব রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উমে সালামা বলেন আল্লাহর কসম আমরা ইতোপূর্বে আর কখনো এত আনন্দিত হইনি তিনি আরো বলেন নজ্জাসী বিজয়ের বেশে ফিরে আসলেন আল্লাহ তার শত্রুকে ধ্বংস করলেন এবং তার শাসনকে সুদৃঢ় করলেন আর আমরা কাছে ফিরে না আসা পর্যন্ত তার নিকট অতি সম্মানের সঙ্গে অবস্থান করতে থাকি নজ্জাসীর শাসন আমলে আরও একটি সংকটময় পরিস্থিতি হবার সম্ভাবনা দেখা গিয়েছিল তিনি ইসলাম গ্রহণ করেছেন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 রসুল্লা সাল্লাই সাল্লামের জীবনে ছোট বড় মিলিয়ে প্রায় বারোশো মৌ ঘটনা ঘটেছে আমরা আপাতত এই পর্বে তিনটি মৌচিজা নিয়ে আলোচনা করব প্রথমটা রুকানার সাথে কুস্তি রসুল্লাহ একটি অলৌকিক ঘটনা হল রুকানার সাথে কুস্তি রুকানা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির। কখনো কোনো কুস্তিতে পরাজিত হয়নি সে নবীজিকে একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিল আপনি আমার সাথে কুস্তি লড়বেন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 কোরআন তাদের জন্য যথেষ্ট ছিল না যদিও কোরআনের চেয়ে বড় অলৌকিক কিছু আর নেই আল্লাহ তালা জিব্রিলের মাধ্যমে রসুল্লাহ সাল্লাইের কাছে ওয়াহি পাঠালেন যদি তারা নিদর্শন দেখতে চায় আমরা তাদের জন্য চাঁদকে দুই ভাগ করে দেব রসুল্লাহ সাল্লাহু আল্লাহাম কাফিরদেরকে ডেকে বললেন চাঁদ দুই ভাগ হয়ে যাবে রাতের বেলা কাফিররা সবাই একত্রে জড় হলো তারা সবাই তাদের চোখের সামনে দেখলো চাঁদ দুই ভাগ হয়ে আবার জোড়া লেগে গেল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 परसरा रोमान हारिए तुम हरब आल्ला सुबह तक कैकटी आयत नाजिल करें अलिफ ব্যাহীস অলি ভূ বিশি নি হিল ও মিয়্রাহ উলু বিনিল সুর মি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 শাইক উল্লেখ করেছেন প্রায় এক বছর ধরে রসুল সাল্লু আল্লাম এবং সাহাবিরা প্রতিটি রাতে কিয়ামল লাইল করেছেন অর্থাৎ সালাহ আদায় করেছেন কখনো রাধের অর্ধেকটা জুড়ে কখনো কিছুটা বেশি কখনো কিছুটা কম আল্লাহ মুস্তাম্বের আয়াত নাম্বার বিশে বলেছেন নোব কয় মু অন্য কত পুমু অলৈলি নিঃসুসলুস হিফ তুমি নদী নাকি ওপি আলিম্ল তুসোহ ফত বই কুম্পর উম চরমিন কু আলিমু কুম আবনফিল অর্ন ঠিলফি সবিল কর উ মসি ও কি মুব্লাহ করব হাসন ও মো কদ্দি মূলি খুঁরি তি দু হাহি হু খৈর এ বস্ত ফির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 আর আল্লাহ নিঃসন্দেহে যাকে ইচ্ছাহিদায় দান করেন সুরা আল হাজ আয়াতি জীবনের স্ট্রাগল থেকে লাভ করেছে তা হলো এই ভিত্তি ছিল মুসলিমরাংশ বা গোত্র নয় আল্লাহ রসুল সাল্লু আলিয়া তাদের শিক্ষা দিয়েছিলেন তারা সবাই সমান ধনী গরিব অভিজাত দাস এসব দিয়ে কোন পার্থক্য হয় না আল্লাহর চোখে বান্দার শ্রেষ্ঠত্ব তা কহার মাঝে এই বিষয়টি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 الله إذا সম্পর্কে আয়াত নাযিল করেন ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه 12. ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين 13. وكذلك فتنا بعضهم ببعض ليقولوا লি من الله عليهم من بيننا হিমিন الله সাহা بالشاكرين বিশ্বকি جاءك الذين يؤمنون মি فقل سلام عليكم পপুলসল মুল কুম কত বোব্বল নিহি রহম অলমি কুম সূ বিজহলতিং সুমবী বাজিউ অফি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 তাহলে জানবে যে তিনি হচ্ছেন ক্ষমা ক্ষমাপরায়ন করোনাময় সুর আম আয়াত থেকে চুয়ান্ন একবার একটি ঘটনা ঘটেছিল রসুল্লাহ সাল্লাই একটি ভুল করেছিলেন তিনি কোরআসের নেতাদের সাথে কথা বলছিলেন ইবেন উম্মুম নামের এক সাহাবি তখন আল্লাহ রসুল সাল্লু আলাইসালামের কাছে আসলে তিনি তাকে কিছুটা উপেক্ষা করেন আল্লাহ তালা তখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে কিছুটা তিরস্কার করে কোরআনের আয়াত নাজিল করলেন আসু ও মরি কহ ফত ফা লিখ মনি নহুত ও মলাই কল এজ্জ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 অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব বর্তাবে না পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো আর সে ভয় করে অথচ তুমি তার প্রতি উদাসীন হলে সুরা আবাসা আয় এক থেকে দশ কোরাইসে চাপে পড়ে আল্লাহ রসুলসাল্লু আলাইসাল্লাম গরিব বা দাস মুসলিমদেরকে ভিন্নভাবে ট্রিট করেননি ইসলামে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট বলে কিছু নেই মাক্কি জীবন থেকে তাই মুসলিমদের আরেকটি বড় প্রাপ্তি হচ্ছে ইমানের ভিত্তিতে গড়ে তোলা একটি সমাজ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 www.facebook.com slash raindrops media also a youtube channel www.youtube.com raindropsmedia.org2015